অন্য সূত্র থেকেও জাবির আদিলাহতআ আল্লাহ এরূপ হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আমরা রসলিল্লা সাল্লাস্লাম এর যুগে এবং কুরান অবতীর্ণ হওয়াকালে আজল করতাম